বিংশখণ্ড সপ্তম পরিচ্ছেদ পূর্বকথা শম্ভু মল্লিকের অনাসক্তি মহাপুরুষের আশ্রয় শ্রীরামকৃষ্ণ মুখুজ্জে প্রভৃতিকে কাপ্তেনের ঠিক সাধকের অবস্থা ঐশ্বর্য থাকলেই যে তাতে আসক্ত হতেই হবে এমন কিছু নয় শম্ভু বলত হৃদু পোটলা বেঁধে বসে আছি আমি বলতাম কি অলক্ষণে কথা কও তখন শম্ভু বলে না বলো এসব ফেলে যেন তাঁর কাছে যাই তার ভক্তের ভয় নাই ভক্ত তাঁর আত্মীয় তাদের টেনে নেবেন দুর্যোধনেরা গণধর্বে কাছে বন্দী হলে যুধিষ্ঠিরই উদ্ধার করলেন বললেন আত্মীয়দের অরূপ অবস্থা হলে আমাদেরই কলঙ্ক প্রায় রাত্রি নয়টা হইল মুখুজ্জে ভ্রাতৃদ্বয় কলিকাতা ফিরিবার জন্য প্রস্তুত হইতেছেন ঠাকুর একটু উঠিয়া ঘরে ও বারান্দায় পাদচারণ করিতে করিতে বিষ্ণুঘরে উচ্চ সংকীর্তন হইতেছে শুনিতে পাইলেন তিনি জিজ্ঞাসা করাতে একজন ভক্ত বলিলেন তাহাদের সঙ্গে লাটু ও হরিশ আছে। ঠাকুর বলিলেন ও তাই ঠাকুর বিষ্ণুঘরে আসিলেন সঙ্গে সঙ্গে ভক্তরাও আসিলেন তিনি শ্রী শ্রী রাধাকান্তকে ভূমিষ্ঠ হইয়া প্রণাম করিলেন ঠাকুর দেখিলেন যে ঠাকুরবাড়ির ব্রাহ্মণেরা যারা ভোগ রাঁধে নৈবেদ্য করে দেয় অতিথিদের পরিবেশন করে এবং পরিচারকেরা অনেকে একত্র মিলিত হইয়া নাম সংকীর্তন করিতেছে ঠাকুর একটু দাঁড়াইয়া তাহাদের উৎসাহ বর্ধন করিলেন উঠানের মধ্য দিয়া ফিরিয়া আসিবার সময় ভক্তদের বলিতেছেন দেখো এরা সব কেউ বেশার বাড়ি যায় কেউ বাসন মাঝে ঘরে আসিয়া ঠাকুর নিজ আসনে আবার বসিয়াছেন যাহারা সংকীর্তন করিতেছিলেন তাহারা আসিয়া ঠাকুরকে প্রণাম করিলেন ঠাকুর তাহাদিগকে বলিতেছেন টাকার জন্য যেমন ঘাম বার কর তেমনি নাম করে নেচে গিয়ে ঘাম বার করতে হয় আমি মনে করলাম তোমাদের সঙ্গে নাচব গিয়ে দেখি যে ফোড়ন টোড়ন সব পড়েছে মেথি পর্যন্ত সকলের হাস্য আমি আর কি দিয়ে সম্বরা করব তোমরা মাঝে মাঝে হরি নাম করতে অমন এসো মুখুজ্জে প্রভৃতি ঠাকুরকে প্রণাম করিয়া বিদায় গ্রহণ করিলেন ঠাকুরের ঘরের ঠিক উত্তরের ছোট বারান্দাটির পাশে মুখুজ্জেদের গাড়ি আসিয়া দাঁড়াইল গাড়িতে বাতি জ্বালা আছে। ঠাকুর সেই বারান্দার চাতালের ঠিক উত্তর পূর্ব কোণে উত্তরাশ হইয়া দাঁড়াইয়া আছেন একজন ভক্ত পদ দেখাইয়া একটি আলো আনিয়াছেন ভক্তদের তুলিয়া দিবেন আজ অমাবস্যা অন্ধকার রাত্রি ঠাকুরের পশ্চিম দিকে গঙ্গা সম্মুখে নহবত পুষ্পোদান ও কুঠি ঠাকুরের ডান দিকে সদর ফটকে যাইবার রাস্তা ভক্তেরা তাঁহার চরণে মস্ত অবলুণ্ঠিত করিয়া একে একে গাড়িতে উঠিতেছেন একজন ভক্তকে বলিতেছেন। ঈশানকে একবার বলো না ওর কর্মের জন্য গাড়িতে দেখিয়া পাঁচে ঘোড়ার কষ্ট হয় ঠাকুর বলিতেছেন গাড়িতে অত লোক ধরবে ঠাকুর দাঁড়াইয়া আছেন সেই ভক্ত মূর্তি দেখিতে দেখিতে ভক্তেরা কলিকাতা যাত্রা করিলেন